আমার মদিনা থেকে আসা এই ছুটিতে সাধারণত এই সময় ছুটি পাওয়া যায় না অনার্স শেষ হওয়ায় এবং মাস্টার্সের চান্স পাওয়ায় এই সময় একটা ছুটি পাওয়া গেছে তো আসা প্রায় বিশ দিনও হয়নি একদিন বাসায় আছি এগারোটা সাড়ে এগারোটা এরকম সময় তখন সবাই মাদ্রাসায় জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া রাজশাহী বাড়িতে কেউ নাই তো গেটে বাড়ি হচ্ছে তো আমি ভিতর থেকে বললাম কে তো বলছে বাড়িতে কি কেউ আছে আমি বললাম আপনি কে তো কোনো উত্তর নাই আবার যখন গেটে বাড়ি দিলো তখন বের হয়ে বারান্দা থেকে দেখলাম যে পুলিশ দাঁড়িয়ে আছে দুই তিনজন পুলিশ তা আমি আশ্চর্য হলাম যে এখন তো আগে পিছিয়ে কিছুই নাই যে দুইটা কেস আব্বুর নামে আছে সে দুইটা কেস তো জামিন চলতেছে এই মুহূর্তে হঠাৎ করে পুলিশ কেন কিছু তো ঘটেও নি তো আমি জামা গায়ে নিচে গেলাম তাদেরকে ভিতরে এসে বসতে বললাম তারা স্যান্ডেল পায়ে দিয়েই ভিতরে এসে বসলো বৈঠক ঘরে বসার পর বলতেছে যে আব্দুর রাজাক আপনার কে হয় আমি বললাম আমার পিতা হয়। ২৬ তারিখ প্রোগ্রাম কোথায় তো বললাম আমার আবার স্মরণ ছিল এই জন্য যে আমারও প্রোগ্রাম আছে এই আমার স্মরণ ছিল আমি বললাম খেতলাল জয়পুরহাট তো বললাম হ্যাঁ ঠিক বলেছেন আমরা ওখান থেকে অভিযোগ এসেছে এই এখানে এসেছি তো আপনারা কয় ভাই কয় বোন বললাম আমরা তিন ভাই দুই বোন আপনি কি করেন আমি ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলছে দেশে কতদিন পরপর আসেন বললাম সাধারণত বছরে একবার দেশে আসে আপনি ওখানে কিভাবে পড়াশোনা করেন খরচপাতি কে দেয় আমি বললাম এটা স্কলারশিপ বৃত্তি সৌদি সরকারের বৃত্তি পেয়ে গেছি সৌদি সরকার খরচ বহন করে বাড়ি থেকে কিছু দেওয়া লাগে না বলো আপনার পরের ভাই সে কি করে আমি বললাম সেও ছাত্র কোথায় আছে আমি বললাম ভারতে ভারতে কোথায় বললাম জামিয়া সালাফিয়া বানারস আহলে হাদিসদের সবচেয়ে বড় প্রতিষ্ঠান ভারতের সেখানে আছে কতদিন পরপর দেশে আসে আমি বললাম ভিসা করে যাই ভিসার নিয়ম হচ্ছে ভারতের ভিসার ট্রানজিট ভিসা এক বছর বা পাঁচ বছরের ভিসার নিয়ম হচ্ছে প্রতি তিন মাসে একবার বাংলাদেশে ঢুকতে হয় তো সে প্রতি তিন মাসে একবার বাংলাদেশে ঢুকতে বাধ্য এই জন্য প্রতি তিন মাসা একবার তাকে বাংলাদেশে ঢুকতে হয় তারপরের জন্য আজহার বিশ্ববিদ্যালয় যেটা মুসলিম বিশ্বের সর্বপ্রথম এবং সবচেয়ে পুরাতন বিশ্ববিদ্যালয় সেখানে আছে তো পাশ থেকে একজন পুলিশ বলতেছে ভাই আপনারা তো পুরো পৃথিবী দখল করে নিয়েছেন আলহামদুলিল্লাহ তো তারপরে বললাম তো বলছে তাহলে এখন আসল কথায় আসি আপনার পরের ও কথা এখন শেষে হয়নি আপনার পরের দুই বোন বললাম একজন অনেক ছোট্ট আর একজন কোরআন হেফ করেছে সাথে পড়ে। তো আসল এই প্রোগ্রাম খেতলাল থেকে অভিযোগ পাঠানো হয়েছে কি অভিযোগ সন্ত্রাসবাদ জঙ্গিবাদের সাথে তাদের কোনো আলামত কোনো কানেকশন আছে কিনা এই হচ্ছে অভিযোগ এখানে প্রোগ্রাম আয়োজন হচ্ছে বক্তা এই। বাকি বক্তাদের নাম জিজ্ঞেস করলো মুজাফর মহসিন আমি বললাম আপনি যে রাস্তায় দিয়ে ঢুকেছেন ওই রাস্তার কিছু সামনে গেলেই তার বাড়ি বয়স কত বললাম বয়স এরকম তারপরে মিমাম উদ্দিন বিন আবদুল বাসির আমি বললাম যে রাস্তা দিয়ে এসেছেন এই রাস্তায় আরও কিছুদূর সামনে গেলে একটা মসজিদ পাবেন হাতের বামে সেখান থেকে একটা গলি নিচে নেমে গেলে ওখানে তার বাড়ি বয়স কেমন তো বলে বয়স এত তো যখন সন্ত্রাসবাদ জঙ্গিবাদের কথা বললো তো তখন আমি তাদেরকে যে কথাগুলো বলেছি সেটা তো কিছু বক্তব্যের মধ্যে আসবেই তো তখনই প্রোগ্রামের যারা তারাও জানে যে এইভাবে পুলিশ গেছিল তো তখন তারা অনুরোধ করেছিল যে বক্তব্যে আপনি আলোচনা করলে সন্ত্রাস এবং জঙ্গিবাদ বিষয়ে আলোচনা করবেন তো এই জন্য আজকের আলোচনার বিষয়বস্তু সন্ত্রাস ও জঙ্গিবাদ এই আলোচনা শুরু করার পূর্বে একদল মানুষ বের হবে তাহিম তোমরা তাদের সিয়ামের সামনে তোমাদের নিজেদের সিয়ামকে রোজাকে নগণ্য মনে করবে অল্প মনে করবে তোমরা তাদের আমলের সামনে তোমাদের আমলকে নগণ্য অল্প মনে করবে হৃদয় পর্যন্ত পৌঁছবে না তারপরে তারা কি করবে তারা হচ্ছে সেই সম্প্রদায় যদি আমি তাদেরকে পাই লাখ তুলান্না সামুদ। যদি আমি তাদেরকে পাই তাহলে তাদেরকে সামুদ জাতির মতো হত্যা করব এটা এক থেকে বেরিয়ে যাবে যেমন ভাবে তীর বেরিয়ে যায় ধনুক থেকে কামরুকি মিনার রামিয়া যেমন ভাবে তীর বেরিয়ে যায় ধনুক থেকে তারা তেমনইভাবে দিন থেকে বেরিয়ে যাবে মানে তীর নিক্ষেপ করার পর ধনুক থেকে যখন তীর বেরিয়ে যায়। তখন সেই তীরের কোনো আলামত কোন চিহ্ন যেমন ধনুকে বাকি থাকে না তারা ইসলাম থেকে এমন বেরিয়ে যাবে যে ইসলামের কোনো চিহ্ন আলামত তাদের গায়ে বাকি থাকবে না তারা ইসলাম থেকে খারিজ হয়ে যাবে হাদিস সহি পাঁচ হাজার আঠান্ন হাদিস মাল বন্টন করতেছেন হঠাৎ নামে একজন ব্যক্তি রসুল সাল্লুকে বলছে আপনি ইনসাফ করেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ সবচেয়ে পরহেজগার মানুষ সর্বশ্রেষ্ঠ করেন আপনি ইনসাফ করতে আল্লাহ আসমানের নিচে জমিনের উপরে আল্লাহকে ভয় করার বিষয়ে সবচেয়ে বেশি অধিকার সবচেয়ে বেশি দায়িত্ব আমি পালন করি আমার চেয়ে কেউ আল্লাহকে ভয় করে বলে আমি জানি না এ রাসুল আফা আক্ত আমি কি তার গরদান উড়িয়ে দিব আপনি আপনাকে অনুমতি দেন আমি এই ব্যক্তির গরদান উড়িয়ে দিই একে হত্যা করে দিই যে আপনার ওপর বে ইনসাফির অপবাদ আরোপ করতে পারে তখন রসুলসাল্লি সাল্লাম বললেন লা আল্লাহ সাল্লি তাকে হত্যা করিও না হতে পারে সে সালাত আদায় করে এবার খালিদ বিন অলিদ জবাবে বলছেন কামিন মুসল্লি আল্লাহ রসুল আপনি জানেন না কত মানুষ আছে সালাত যা ভেতরে তা নয় তারা ভিতরে ভিতরে মনাফিক কিন্তু প্রকাশ্য আপনাকে দেখানোর জন্য সালাতাদাই করে আপনি এটা জানেন না এরকম কত শত মুসল্লি আছে তখন এবার রসুল সাল্লি সাল্লাম জবাবে বলবেন বললেন আনা আল্লাহার আন আনকুবা খুলু বান্ন খালিদ বিন অলিদ আমি মানুষের অন্তর চিড়ে ফেড়ে দেখার জন্য আদিষ্ট হইনি ভিতর থেকে কে মমিন কে মমিন নয় এটা দেখা আমার দায়িত্ব নয় কেননা মানুষের অন্তরে কি আছে তা একমাত্র কে জানে সুদুর বুকের মধ্যে কি আছে অন্তর কি আছে তা একমাত্র আল্লাহ জানে আমি শুধু প্রকাশে যা দেখব তার উপর হুকুম আরোপ করবো যেহেতু সে প্রকাশ্যে সালা তাদাই করে অতএব সে মুসলিম আর মুসলিমের রক্ত আমার উপর কেন সকলের উপর হারাম অতএব তাকে আমি হত্যার আদেশ জারি করতে পারি না তবে জেনে রাখো এই লোকের বংশধর থেকে এই লোকের আকিদার মধ্যে থেকে অচিরে একদল দুনিয়ার বুকে আবির্ভাব ঘটবে অচিরে একদল মানুষ দুনিয়াতে আসবে এই ফতোয়া দিয়ে হত্যা করবে কিন্তু ইহুদি খ্রিস্টানদেরকে হত্যা করবে না পাকিস্তান বাংলাদেশে আত্মঘাতী বোমা হামলা করে মুসলমান কাফেরকে হত্যা করবে কিন্তু ইহুদি খ্রিস্টানদেরকে হত্যা করবে না রকম অচিরে একদল মানুষ এর বংশ থেকে বের হবে কি করবে তোমরা আল্লাহ যেভাবে জাতিকে ধ্বংস করেছিলেন আমি সেভাবে তাদেরকে হত্যা করে ধ্বংস করে দিব মোহাম্মদ সাল্লা বাক্য হাদিস সহিব চার হাজার হাদিস এবার আর হাদিস তৃতীয় হাদিস বলছেন সুফাহা উল আহলাম অচিরে একদল মানুষ বেরো হবে যারা হবে বয়সে কাঁচা বয়সে অল্প তারা কি করবে তোমরা কি জানো তারা কি করবে আমি মোহাম্মদ সাল্লাসাল্লাম সর্বশ্রেষ্ঠ মানুষ আমার কথা দিয়ে তার মানুষকে দিনের দাওয়াত দিবে কেননা তাদেরকে হত্যা করলে কিয়ামতের মাঠে তোমরা লিখি পাবে এই তিনটি হাদিস প্রমাণ করে যে অচিরে একদল মানুষ বেরো হবে যাদের বৈশিষ্ট্য কি যাদের বৈশিষ্ট্য এক ते ईमान तकुआ तर पर सामने आलेम परहेजगारिता कतुआबान कहेजगारान परहेजगार नई दुई तारा मुसलमान दे के काफे फतवा दिए हत्या कर इहुदी ख्रीस्टान देखे धीबे तीन तरह बयस एवं तरा बोका गर्ध तर हुकुम कि তারা ইসলাম থেকে বের হয়ে যাবে আজকের যুগের যারা খারেজি জঙ্গি তারা এই খারেজি জঙ্গিদের আকিদায়ী বিভ্রান্তি দুটি কারণে এসেছে মূল কারণ দুটি একটু হয়তো তাত্ত্বিক আলোচনা হবে बुझार जो एक बस क्योंकि बोझानबीर गुनाहगार मुसलमान के काफे मन दई त मुसलिम राष्ट्र के काफे राष्ट्र मन दूटा हमें सब चे बड़ समस्या तर आकी दिन विश्वास कबीर गुनाहगार मुसलमान के काफे मन मुसलिम राष्ट्र के काफे राष्ट्र मने কাবিরা গুনহগার মুসলমানকে কেন কাফের মনে করে এটার পিছনে আবার আর কারণ আছে সেটা কি সেটা সেই আদিকাল থেকে চলে এসতেছে আসতেছে যখন আলী রাজি আল্লাহ তাল আনহু আবু মুসাল আশারি এবং আমর আবদুল্লাহিন আসের মধ্যে আলী রাজি আল্লাহ তাল আনহু মোয়াবিয়ার সাথে ফাই সালাম মেনে নিলেন তখন আলী রাজুল্লাহতালাহ জামাত থেকে একদল লোক বের হয়ে বলল। যে আমরা আল্লাহর ফাইসালা ছাড়া অন্য কারো ফায়সালা মানিনা। না ইনিল হক ইল্লাহ ফাইসালা চললে আল্লাহর চলবে এই আবু মুসা আশারি আর আবদুল্লাহ বিন আমর ইব্দুল আস যে মীমাংসা করে দিয়েছে এই মীমাংসা আমরা মানি ওই যে খারিজিরা বের হলো তখন তাদেরকে বুঝানোর জন্য আলী রাজি আল্লাহ তালা আবদুল্লাবিন আব্বাসকে পাঠালেন আব্দুল্লাহ বিন আব্বাসের সেই লম্বা তর্ক বিতর্ক এখনও হাদিসের গ্রন্থগুলোতে আছে আব্দুল্লা বিন আব্বাস তাদেরকে বুঝাতে থাকলেন ইমান কি ইমান কাকে বলে কখন একজন মুসলমান কাফের হতে পারে এই খারিজিরা সেই কালে আলিরাজি আল্লাহ তালান হকু কাফের মনে করত মহাবিয়া রাজি আল্লাহ তালান কাফের মনে করত প্রত্যেক কাবীরা গুনাহগার মুসলমানকে তারা কাফের মনে করত এবং তারা আলী এবং মহাবিয়াকে এই বলে কাফের মনে করত যে তারা धान वायन करके तीद मन तस्दीक मुखर स्वीकृतिबीजे ममिन यब्लासुलेष नबी अंतर विश्व দুই মুখে স্বীকৃতি দিব জনসম্মুখে যে আসাদু আল্লাহ ও আশাদু আল্লাহ মুহাম্মদ রাসুল্লাহ তিন আমি যে মুমিন তার পরিচয় আমি বাস্তবে আমল যা আছে ইসলামের পাঁচক্ক সালাত একমাস সিয়াম হজ জাকাত এই যাবতীয় আমল আখলা গুলো পালন করব। তো হারিজিদের নিকটে এটা ইমানের সঙ্গে আহলে হাদিস বা আহলু সন্নাত জামাতের নিকটেও এটাই ইমানের সঙ্গে